দর্শক বিন্দু সকলকেই আন্তরিক শুভেচ্ছা গপ জ্ঞাপন করছি আজকের আলোচনায় থাকছে সন্তান সন্ততিদের অধিকার সম্পর্কে যার কিছু অংশ পূর্বে আলোচনা হয়েছে এই অংশে আরও কিছু জিনিস আমাদের সাথে থাকছে আল্লাহ রব্বুল আলমিন সন্তানদের ব্যাপারে আমাদের ওপরে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন যা আমাদের পালন করতে হবে নিজেকে বাঁচাতে হবে এবং পরিবারদেরকেও বাঁচাতে হবে আর পরিবারদেরকে বাঁচাতে গেলে এই সন্তান সন্ততির সুন্দর তার বিয়াত এবং তার লালন পালন যেন ভালো হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আজকে আমরা অনেকেই ছেলেদেরকে আপনার পড়াশোনা করাইতে আছি বড় বড় ডিগ্রি লেখ বড়ো হোক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় কিছু হোক এটা আমরা সবাই স্বপ্ন দেখি ছেলে বড় হোক এটা আমরা চাই বড় কিছু একটা তৈরি হোক এটা আমরা সবাই চাই এটা কোনো অসুবিধা নেই আর ইসলাম এতে বাধাও দেয় না যে আপনি চাই যা ইচ্ছা আপনি চান কিন্তু আপনাকে প্রথমে একথাটা খেয়াল রাখতে হবে যে ছেলের মধ্যে যেন ইসলামী চর্চা বা ইসলামিক শিক্ষা থাকে ইসলামিক শিক্ষা যদি আপনি না দেন আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে আপনি চলে যান তাহলে হয়তো ছেলে এমন একটা পরিবেশে থাকবে যে পরিবেশে হয়তো ছেলে যাবে এবং ইসলামকে চিনতে পারবে না আর কালকে ক্যামতের মাঠে কিন্তু আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন কারণ শহীদ হাদিসের মধ্যে বোহারি মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুলাম বলেছেন খুল্লকুম রাইন ও খুল্লকুম মাস আন আনীর তোমরা সকলেই হচ্ছ একে অপরের অভিভাবক তোমাদের ওপরে একে ওপরের দায়িত্ব আছে আর কালকে ক্যামতের মাঠে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রবীন্দিন জিজ্ঞাসা করবেন তো ছেলেদের দায়িত্ব আছে আমাদের উপরে সেই ছেলেদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ কালকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলেটা কেন এরকম হয়েছে আপনি বলবেন আমি তো বলছি পারি না যেমন আগেই বলেছিলাম যে অনেকেই আজকে বলে যে ছেলেরা মানে না আমি বলি আমাদের কথা শুনে না কিন্তু ভাইর আমার কথা হচ্ছে যখন মানার মতো মনটা তার ছিল তখন আপনি তাকে বলেননি এখন সে বড় হয়ে গেছে এখন তার গায়ে ফুটন্ত রক্ত এখন সে স্বয়ং সম্পূর্ণ এখন সে আপনার থেকে পাওয়ার ফুল এখন যদি আপনি আপনার পাওয়ার তার উপরে খাটাতে চান তাহলে তো খাটবে না আপনি যদি এখন তাকে ধমক দিতে চান আপনার ধমকে সে কিছু করবে না যখন ধমক দিলে কাজে লাগতো তখন কিন্তু আপনি ধমক দেননি কারণ আল্লাহ নবী বলেছিলেন যে মরু আউ্লা ও সাবে যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স হবে সাত বছর সাত বছর বয়সে নামাজের কথা বলতে বলতে যদি নামাজ না পড়ে তাহলে ওদেরকে মারো যখন ওদের বয়স হবে দশ বছর এই নবীর গ্রহণ করতাম আর এইভাবে যদি কাজ করতাম তাহলে আশা করি কাজ হতো ছেলেরা আমাদের সুসন্তান হতো কিন্তু আমরা তা করতে পারিনি একটা মাটির কলসি তৈরি করার পরে দেখবেন ওই কলসিটা মাটির ভার মাটির কলসি মাটির তৈরি করা জিনিসটা যতক্ষণ না আপনি আগুনে পুড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত যদি আপনি চান যে ওই মাটির কলসিটাকে আবার পানিতে ভিজিয়ে আবার কাদা করে আবার অন্য কিছু একটা তৈরি করব তা কিন্তু কিন্তু আপনি করতে পারবেন। ওই মাটির কলসিটাকে যখন তৈরি করার পরে আগুনে পুরিয়ে নিবেন আগুনে পুড়ে যখন যাবে পেকে যাবে পাকা হয়ে যাবে তখন যদি আপনি বলেন যে আমি এটাকে আবার অন্য কিছু তৈরি করব। তা কিন্তু আর হবে না এবার যদি আপনি ভাঙতে যান ভেঙে যাবে খোলাঙ্কুচি হবে আমাদের এই সন্তানগুলি কিন্তু একদিন এরকম নরম কাদার মতো ছিল যখন আমরা ইচ্ছা করলে যে কোনো জিনিস তৈরি করতে পারতাম কিন্তু যখন তারা নরম কাদার মতো ছিল তখন আমরা তাদেরকে তৈরি করার কোনো প্রচেষ্টা নিয়ে কিছু ভাবিনি আজকে বড় হয়ে যাওয়ার পরে বলি যে ওরা তো মানে না এখন কেন মানবে যখন মানার ছিল তখন আপনি মানাবার চেষ্টা করেননি তো ভাইর আমার কথা হচ্ছে আমাদের ওপরে ছেলেদের অধিকার হচ্ছে যে ওদের তার বিয়াত এবং ওদের লালন পালনটা যেন সৎভাবে হয় সুন্দরভাবে হয় ইসলামী ঢাঁচে হয় এরকম আমাদের খেয়াল রাখতে হবে অনুরূপভাবে ছেলে যদি আপনার কোনো কাজ করে। আপনি ছেলে মনে করে চুপ থাকবেন না কিংবা মা জানে যে আমার ছেলে অনেক কাজ করে অনেক সময় দেখা যায় মারা অনেক কিছু ছেলেদের ব্যাপারে জানে কিন্তু মারা কি করে বলে না চুপ থেকে যায় বাবাকে বলে না এই ভয়ে বলে না যদি বাবাকে বলি তাহলে বাবা হয়তো মারবে ধরবে মায়ের মায়া তো তাই বলে থাকে না কিন্তু মাকে চিন্তা করে দরকার যে আমার না বলার কারণে ছেলেটা তো এবং খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ পাড়াতে যায় সব জানে ঠিক মতন নামাজ পড়ে না আর সে নানা রকমের অন্যায় জড়িত আছে বাপ জানে তারপরেও বলে না একটা ছেলে যা করছে কর আল্লাহ একটা ছেলে দিয়েছে আর কি আর বলবো যা এইভাবে ছেড়ে দেয় তার অন্যায়কে সমর্থন করে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিম বলছেন তিন শ্রেণীর মানুষ এমন যাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে মুদমিনুল খামর মানে অব্যাহত ধারায় মদপান করে জানে মদপান করা হারাম মুসলমানের বাচ্চা মদপান করা হারাম তার জানা আছে তারপরেও সে না। মদপান করতেই থাকে করতে থাকে আর এরকম অবস্থায় যদি অন্যান্য করে তাদের কি তার জন্য জান্নাত হারাম দুই নম্বরে আল্লা পিতা মাতার নাফার মানি করে তার ওপরেও আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তিন নম্বরে আল্লা খাবাসা সেই দায়ুষ পুরুষ এমন পুরুষ যে তার বাড়িতে অন্যায়ের সমর্থন করে অন্যায় কে মেনে নেয় বাড়িতে ব্যাহ আপনার চলতে আছে বেটির কোনো ঠিক নেয় বেটাদের কোনো ঠিক নাই কোন মেয়েটা কোথায় যায় রাতে কোথায় থাকছে কিভাবে আসছে কখন আসছে ছেড়ে দিয়েছে সবাইকে ছেড়ে দিয়েছে সবাইকে ছেড়ে দিয়েছে কে কখন আসছে কে কি করছে না করছে কোনো খোঁজ রাখে না বাবা হয়ে তার দায়িত্ব আছে এটা কোনোই খোঁজ রাখে না ছেড়ে দিয়েছে তাদেরকে আমাদের দায়িত্ব হলো যে ছেলেদেরকে সুন্দর লালন পালন এবং তাদের সুন্দর তারবিয়াত এবং তারা যদি কেউ অন্যায় পথে থাকে তাদের অন্যায়কে মেনে নেবো না বরং তাদেরকে অন্যায় থেকে বিরত রাখব যেভাবে পারি যেভাবে আমার শক্তি সামর্থ্য আছে সেইভাবে তাদেরকে অন্যায় থেকে বিরত রাখবো প্রয়োজন হলে প্রহার করতে হবে প্রয়োজনীয় হলে তাদেরকে মারতে হবে দরকার হলে তাদেরকে নিজের বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেওয়ার ধোমক দিতে হবে যেভাবে হোক না কেন কারণ আপনার উপরে দায়িত্ব আছে আর আল্লাহ নবী বলছেন কুল্লকুম রায়ন বা কুল্লকুম মাস উরুন তোমরা সকলেই অভিভাবক তোমাদের দায়িত্ব আছে আর কালকে কেমন মাঠে তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অনুরূপভাবে। ভাবে ছেলেদের ওপরে দায়িত্ব হচ্ছে ছেলেরা যখন বড় হয়ে যাবে তখন তাদেরকে একটা সৎ নারী ধার্মিকা মেয়েদেরকে তাদের বিয়ে দিয়ে দেওয়া বিয়ে দেওয়া দেওয়ার পরে তাদেরকে স্বাধীনতা দেওয়া স্বাধীনতা কেমন যে হয় আপনার সাথে থাকুক আর না হয় সে তার স্ত্রীকে নিয়ে আলাদা করে থাকুক আমাদের পরিবেশ হয়ে গেছে এমন যে যদি কোনো ছেলে বিয়ে করার পরে বাপের থেকে আলাদা হয়ে যায় তাহলে এটাকে আমরা খুব খারাপ নজরে দেখি আর এটাকে আমরা সমর্থন করতে পারি না আর এটাকে আমরা মনে করি যে এ বাপ মায়ের নাফারমানি করলো বা এ বাপ মায়ের বিরুদ্ধে চলে গেল এ বিয়ে করার পরে বউখিনে আলাদা হয়ে গেল না এটা আপনারই দায়িত্ব বিয়ে দেওয়ার পরে আপনি ছেলেকে বলুন বাবা তোমার যদি পুষায় ভালো লাগে তাহলে আমার কাছে আমাদের সাথে থাকো আর যদি মনে করে যে না তোমরা আলাদা করে বাড়ি করে থাকবে তাও তোমরা থাকতে পারো আর আলাদা করে পৃথক বাড়ি করে থাকার অর্থ এই নয় যে বাপের সাথে আর মায়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা কিন্তু অর্থ নাই বরং যেখানে থাকো না কেন সম্পর্ক তো থাকবেই যেখানে থাকো না কেন ছেলেদের সম্পর্ক বাপের সাথে গড়াই থাকবে ছেলেরা যখন তখন বাপ মাকে দেখা করতে আসবে বাব মায়ের খোঁজ খবর নিবে বাব মায়ের প্রয়োজন পূরণ করবে বাবা মায়ের দেখাশোনা করবে তো আলাদা করে থাকার অর্থ এই নয় যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ছেলেদের ওপরে আমাদের দায়িত্ব হচ্ছে তারা বড় হয়ে গেলে তাদেরকে একটি সৎ ধার্মিকা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া এবং তাদেরকে স্বাধীনতা দেওয়া এ তারা ইচ্ছা হলে আমাদের সাথে থাকবে আর না হয় আলাদা করে থাকবে আর আলাদা করে থাকার অর্থ এই নয় যে পিতা সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না আমাদের পরিবেশটাই এরকম হয়ে গেছে তা না হলে অন্য অন্য জায়গাতে পরিবেশ আছে যে সেখানে বিয়ে হওয়ার পরে ছেলেরা আর মাম মায়ের সাথে থাকে না বিয়ে হওয়ার পরে ওরা আলাদা করে পিত করে বারে করে থাকে তবে বাম মায়ের সাথে সবসময় সুসম্পর্ক কায়ে থাকে সকাল সন্ধ্যায় সময় যখন তখন টেলিফোন মোবাইলের মাধ্যমে খোঁজ খবর নিতে আছে মায়ের সাথে দেখা করছে মায়ের প্রয়োজন জিজ্ঞেস করছে মায়ের কাছে আসছে যাচ্ছে লাগাই থাকে শুধু এতটুকুই ওরা আলাদা করে বারে করে থাকে স্বাধীনতা দিতে হবে বাস আলাদা করে থাকুক এগুলাকে কোনো দোষ বা এগুলাকে কোনো রকমের কোনো অন্যায় বলে মনে করলে চলবে না আমি যদি নামাজি না হয় এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি আবারও আসব সাথে থাকুন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 ছেলেরা আর বাবা মায়ের সাথে থাকে না বিয়ে পরে ওরা আলাদা করে ফেতে করে বারে করে থাকে তবে মায়ের সাথে সব সময় সুসম্পর্ক কায়ে থাকে সকাল সব সময় যখন তখন টেলিফোন মোবাইলের মাধ্যমে খোঁজ খবর আছে মায়ের সাথে দেখা করছে মায়ের প্রয়োজন জিজ্ঞেস করছে মায়ের কাছে যাচ্ছে লাগাই থাকে। শুধু এতটুকুই যে ওরা আলাদা করে বারে করে থাকে তো এই স্বাধীনতা দিতে হবে বাসে আলাদা করে থাকুক এগুলাকে কোনো দোষ বা এগুলাকে কোনো রকমের কোনো অন্যায় বলে মনে করলে চলবে না আমি যদি নামাজি না হয় আমি যদি দিনদার না হয় আমি যদি ইসলামের চর্চা নিজের মধ্যে না রাখি আমি যদি ইসলামের চর্চা না করি তাহলে আমার ছেলেগুলি কি শিখবে আমার ছেলেরা যখন দেখবে যে আমার বাপ নামাজ পড়ে না আমার বাপ মসজিদে যায় না আমার বাপের অনেক টাকা আছে কিন্তু দান খাওয়ার করে না ইসলামের কোন রকমের কোনো মাথা ব্যথা আমার বাপের মাথায় নাই। যখন আমার ছেলেগুলোর মাথায় এগুলো ঢুকে যাবে তখন তো তারাও ওই রকম ভাবেই তৈরি হবে যে আমার বাপের মতো নেই স্বাভাবিক হয় কারণ যে পরিবেশে যে বাড়িতে যেমন অভ্যাস আছে সেই বাড়ির ছেলেরা ওই ওইরকমই হয় দেখবেন অনেক বাড়িতে আছে দাড়ি রাখার চর্চা নেই তাদের পিতা দাড়ি রাখে না তাই তারা যখন অন্য কাউকে দাড়ি রাখতে দেখে তখন তারা মনে করে যে আবার কেমন এটা আবার কেমন জিনিস কারণ তারা দেখেছে যে তাদের পিতা তাদের মামুরা তাদের চাচারা তাদের খালুরা তাদের গোটা বংশের লোকেরা কেউ দাড়ি রাখে না এখন এই বংশের মেয়েরা যখন অন্য বংশের কাউকে দাড়ি রাখতে দেখে এই বংশের ছেলেরা যখন অন্য কাউকে দায়ী রাখতে দেখে তখন তাদের অবাক কেন তারা তো জানে না যে দাড়ি রাখাটা হচ্ছে একটা ইসলামের নির্দেশ দাঁড়িয়ে হচ্ছে একটা ইসলামের মহান বৈশিষ্ট্য আর যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের কাছ থেকে আসছে তারা তো জানে না এখন আমরা যদি নিজেরাই ওরকম হতাম দাড়িওয়ালা কিংবা নিজেরাই যদি নিজেদের ওপরেই যদি ইসলামের পরিচয় থাকতো ইসলামের মার্ক থাকতো তাহলে ছেলেরা বুঝতে পারত যে এগুলা হচ্ছে ইসলামী জিনিস তাই আমাদেরকে আদর্শবান হতে হবে তাহলে ছেলেরা কিন্তু কিছুই শিখবে না এখন একজন বাপ বাড়িতে মজুদ আছে একজন তাকে ডাকতে এসছে কিছু লেনদেনের ব্যাপার আছে ডাকতে এসছে তো সে ছেলেকে বলছে বাবা বলগা বাবা বাড়িতে নেই যা বলগা বাবা বাড়িতে নেই ছোট ছেলে গিয়ে তখন বলছে আব্বা বাড়িতে নেই ছোট ছেলে কিন্তু তার মনে কি হচ্ছে তার মনের মধ্যে দাগ আঁকছে তার মনের মধ্যে একটা হচ্ছে যে আব্বা বাড়িতে আছেন অথচ আব্বা বলছেন যে বল আপনি কি আদর্শ পেশ করলেন মিথ্যা মিথ্যা শিক্ষা দিলেন মিথ্যা বলার আপনাকে আদর্শ না হ্যাঁ সময় এমন কি এমনও কথা আসছে হাদিসের মধ্যে যে তুমি যদি তোমার ছেলেকে বলো ঠাট্টা ছলে বা মিথ্যা করে এসো তোমাকে দেব অন্য সময় দেখা যায় ছেলে ডাকছেন আসছে না ছেলে ডাকা শুনো শুনো শুনো আসছেন কিন্তু আপনার কাছে পয়সা নেই আপনি ঠগাবার জন্য বা হয়ে বলছেন আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে যে এটাও কিন্তু মিথ্যা হিসাবে গণ্য হবে এরকম করা ঠিক নয় কারণ এরকম করলে পারেন এই অভ্যাসটা ওই ছেলেটার মধ্যে ঢুকে যাবে সে এটার গুরুত্ব দিবে না অথেব নিজেকে বাঁচাতে হবে যে না ছেলেদের সামনে এমন কোন কাজ করবেন না যে কাজটা করলে ছেলেরা ওই কাজ করাতে অভ্যাস হয়ে যেতে পারে এমন ছেলেদের মনেও ওরকম জিনিস তৈরি হতে পারে অথেব সব সময় আমরা সুন্দর বা আদর্শবান হব এবং সুন্দর জিনিস তাদের সামনে পেশ করব যাতে করে তারাও আমাদের এই আদর্শকে গ্রহণ করে তা না হলে ছেলেকে নামাজ পড়তে বলবো আর আপনি নামাজ পড়বেন না তুমি যা নিজে করো না তা ওপরকে কেন বলো যা নিজে পালন করো না ওপরকে বলার তো তোমার দরকার ছিল না এটা বড় অপরাধ যে তুমি নিজে যা করবে না তা তুমি বলবে এখন আমরা যদি নিজে ভালো না হয় আমরা যদি যদি নিজে না না হয়। আমরা কিছু করি। সেই কাজটা ওই নামাজ বা দিনের কাজ ছেলেদেরকে বললে কিন্তু ছেলেরা বানবে না বা আমাদের কথার কোনো ভ্রুককে তারা দিবে না বা আমাদের কথার কোন প্রভাব তাদের উপরে পড়বে না অথবা প্রত্যেক পিতা দায়িত্ব হচ্ছে যে তারা আদর্শবান হবে যেমন আদর্শ পোষ করেছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহদেরকে কেমন করে মানুষ করতে হয় সে তার বিয়াদ আল্লাহ রসুল দিয়েছেন আরে আল্লাহ নবী যখন কোথাও পেরিয়ে যেতেন ছোট ছেলেরা খেলা করছে আল্লাহ নবী কি করতেন আসসালাম আলাইকুম তাদেরকে সালাম দিতেন কেন সালাম দিতেন আল্লাহ নবী তাদেরকে সালাম দিতেন কেন এই জন্য সালাম দিতেন যে আল্লাহ নবী যখন তাদেরকে সালাম দিতেন আর এই সালাম শুনে তারাও সালাম শিখে নিবে তারা সালাম জানতে পারবে ইসলামের একটা মহান জিনিসের সালাম এই সালামের তরিকা শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী ছোটদেরকে সালাম দিতেন আমার আমাদের উচিত হচ্ছে যে আমরা আদর্শ বান পিতা হব তাদেরকে সুন্দর শিক্ষা দেবো আর অনুরূপভাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কোন ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করব না মানে সবাইকে এক নজরে দেখবো মার্শাল একটা ছেলেকে ডাক্তারি পড়াইতে আছেন প্রচুর টাকা প্রতি মাসে তার জন্য দশ হাজার করে মাস পাঠাইতে আছেন আর এক টাকা বানাইছেন মাইন্দা ঘরের রাখাল তার কাজ কিশোনা করবে এসব খাটা ওকে লাগাইছেন আর ওই একজন ভাইকে আপনি ডাক্তার বানাইতে আছেন ইঞ্জিনিয়ার বানাইতে আছেন মাসের মাস তার জন্য টাকা পাঠাইতে আছেন একটা মেয়েকে ঘরে বাদি বানাইছেন ঘরের কাজকর্ম করছে চা বানাবি টু রান্না করবি তুই পরিষ্কার হবে। ওই ডাক্তার সাহেব আপনার টাকা পরে বিরাট ডাক্তার হয়ে বিরাট ইঞ্জিনিয়ার হয়ে বিরাট হয়ে গেছে আর এই বেচারা পরের বাড়িতে কামলা দিয়ে খাচ্ছে এই বিচারা পরের বাড়িতে মনুষ কেটে খাচ্ছে এই বিচারা ওর বাড়িতে গিয়ে গোতল খাটিয়ে খাচ্ছে আর ওর একটা ভাই বড় ডাক্তার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আপনি কি মনে করেন যে আপনার ওই ডাক্তার বেটা আপনার ওই অন্য ভাইদেরকে আপনি কি মনে করেন আপনার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বেটা যখন অনেক টাকার মালিক হয়ে যাবে তখন আপনার অন্য মেয়েদের প্রতি খেয়াল লাগবে আপনার অন্য ছেলেদের প্রতি খেয়াল লাগবে দুনিয়াতে কেউ কারু নয় ভাই রামার কোন ভাই যখন বড় হয়ে যায় টাকা বলা হয়ে যায় ভাই তো দূরের কথা মা কে ত্যাগ করে বাপকে ত্যাগ করে সব ত্যাগ কি দেখবে সে বিশাল বিল্ডিং বানিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে আনন্দে বসবাস করতে আছে ওর এসব দেখার দরকার নাই যে ওর একটা ভাই কামলা ওর একটা ভাই মাইন্দার ওর একটা ভাই মনীষ কাটছে ওর একটা ভাই রেখা চালাচ্ছে আসলে বেঈমানি আপনি করেছেন অন্যায় আপনি করেছেন আপনি সেই সময় যখন আপনার কাছে পড়াবার মত ছিল তখন শুধু একজনাকে পরিয়েছেন আর একজনকে আপনি রাখাল বাগাল বানিয়েছেন একজনকে আপনি শিক্ষায় শিক্ষিত করেননি একটা মেয়েকে বাড়িতে বাণীগিরি করাইছেন আর একটা মেয়েকে আপনি পড়িয়ে বড় ঘরে তার বিয়ে দিয়েছেন আর একটা মেয়েকে বিয়ে দিয়েছেন একজন সাধারণ মানুষের সাথে কেন কারণ এটা অশিক্ষিতা মেয়ে আর ওটা আপনার শিক্ষিতা মেয়ে এখন ওদের কি বনিবনাত হবে সামঞ্জস্য হবে এই গরিব বোন যদি ওই বড়লোক বোনের কাছে বেড়াতে যায় তো বড়লোক বোনটা আর ওর বিয়ে হয়েছে বড় বাড়িতে বিশাল চাকরি আছে বদমাসি আপনি করেছেন বেইমানি আপনি করেছেন আপনার উচিত ছিল ছেলেদের মধ্যে কোনো রকমের কোন পার্থক্য সূচিত করবেন না পড়াতে পারবেন যতটুকু পারবেন সমান ভাবে সবাইকে পড়াবেন তবে অনেক সময় এমন হয় যে আপনি সবাইকেই পড়াতে চেষ্টা করেছেন একজন হয়তো পড়তে পেরেছে আর একজন পড়তে পারেনি কারণ তার ব্রেন ছিল না কোনো দোষ ছিল বা অন্য কোনো ব্যাপার ছিল তার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন না কিন্তু আপনাকে প্রচেষ্টা নিতে হবে সমান ভাবে সবাইকেই শিক্ষায় শিক্ষিত করবো মেয়েদেরকেও ছেলেদেরকেও আল্লাহ নবীর কাছে একজন সাহেব ন মানবেন বাসির রাদি আল্লাহ আনহো নবীর কাছে এসে বললেন এ রাসুল আমি আমার অমুক ছেলেকে কিছু দিয়েছি তখন আল্লাহ নবী বলছেন যে হাদিয়াটা তুমি ওই ছেলেকে দিয়েছ এরকম হাদিয়াকে তুমি তোমার সব ছেলেকেই দিয়েছ তখন সাহাবি বলেন জি না শুধু একজনকে দিয়েছি তখন আল্লাহ নবী বললেন যে তুমি হাদিয়াটা ফিরিয়ে নাওগা গা আর নাহলে ওই জিনিসটা যেটা তুমি একটা ছেলেকে দিয়েছ সেই জিনিস তুমি তোমার সব ছেলে মেয়েকে দাও সবাইকে যদি সমানভাবে দিতে পারো তাহলে কোনো আপত্তি নাই আর শুধু একজনাকে দিবে এটা কিন্তু চলবে না না বা এরকম আমি ছেলে সন্তানদের মধ্যে খবরদার পার্থক্য করবেন না একটা ছেলেকে বেশি ভালো নজর দেখবেন একটা ছেলেকে খারাপ নজর দেখবেন এদের ছেলেদের মনে একটা ভাঙন সৃষ্টি হয় এবং তারা একে অপর থেকে পৃথক হয়ে যায় সব সবসময় হিংসা হয় যে আমার আব্বা ওই ছেলেটাকে বেশি ভালোবাসে ইউসুফ আল্লাহ সালামের ঘটনা কোরআানে আল্লাহ উল্লেখ করেছেন ইসুফ আলাহ সালামের ভাইরা মনে করতেন ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ কে বেশি ভালোবাসেন এই ভালোবাসা জিনিসটা কিন্তু আলাদা একজন বাপ প্রাকৃতিক ভাবে জন্মগত ভাবে স্বাভাবিক একটা ছেলের প্রতি তার দিল একটু বেশি যেতে পারে একটি মেয়েকে সে একটু বেশি ভালোবাসতে পারে এটা কিন্তু দিলের ব্যাপার এটার উপরে কারো কন্ট্রোল নেই আল্লাহ নবী তো নিজেই আল্লাহকে বলতে আল্লাহ গো এই যে দিল এই দিলটা বেশি আয়সের প্রতি মাইল হয়ে যায় আয়েশাকে আমি বেশি ভালোবাসি অর্থাৎ এর মালিক আমি না এর মালিক তুমি আর যার মালিক তুমি এর জন্য আল্লাহ তুমি আমাকে দোষারোপ করো দিলটা কিন্তু আলাদা জিনিস দিলের মহাব্বত কিন্তু হয় না তাই মহাব্বতের ক্ষেত্রে যদি কারোর প্রতি মহব্বত থাকে তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন না এর জন্য কিন্তু আপনার কোনো দোষ হবে না কিন্তু এটা কাজে পরিণত করলে হবে না ওকে বেশি ভালোবাসেন বলে ওকে ভালোটা দিবেন আর ওদেরকে কম ভাষা ভালোবাসেন বলে ওদেরকে মন্দটা দিবেন এটা করা চলবে না তো মোট কথা হচ্ছে ভালোবাসার মধ্যে কোন বেশি হতে পারে তো ইসুফ আলহ সালামের আব্বা ইয়াকুব আলাই সালাম ইসুককে বেশি ভালোবাসতেন এ কথাটা ঠিক ভালোবাসার ব্যাপার দিলের ব্যাপার কিন্তু ভাইদের মধ্যে কি হয়ে গেল মানে বিদ্বেষ জন্ম নিল দুশ্মনী শত্রুতার জন্ম নিল এবং এক পর্যায়ে তারা ইসু আলাহিসালামকে মারার প্রাণ তৈরি করলো এবং কুয়াতে ফেলেও পর্যন্ত দিল যদিও আল্লাহ রবুর আলিমিন রক্ষা করেছিলেন এবং একদিন সে বাদশাহ আল্লাহ আমার আলের ক্ষুদ্র বাপরা যখন ছেলেদেরকে এরকম একে অপরকে একে অপরের উপর প্রাধান্য দিবে একে অপরের থেকে বেশি মর্যাদা দিবে এবং বেশি ভালো নজরে দেখবে তখন ছেলেদের মধ্যে এরকম ভাঙন শুরু হতে পারে এবং তারা বিঘড়ে যেতে পারে এবং তাদের আপোষের মধ্যে দুশ্মনের সৃষ্টি হতে পারে পার্থক্য আপনার দায়িত্ব কালকে কেয়ামতের মাঠে আল্লাহ রবুল আলমিন আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি ছেলেদের মধ্যে একজনাকে ভালো নজরে একজনাকে খারাপ নজরে একজনাকে বেছে দিয়েছ একজন কমতে চলবে না অনেকে আবার কি করছে যে আপনার দুনিয়া থেকে চলে যাচ্ছে জওয়ার আগেই সমস্ত বিষয় সম্পত্তি ছেলেদেরকে লিখে দিচ্ছে কেন মেয়েদেরকে দিব না মেয়েদেরকে বিয়ে দিয়েছি টাকা হয়েছে ওদের শেষ। জমি জায়গা বিষয় সম্পত্তি থেকে কোনো অংশ দিব না বলে ছেলেদের নামে লিখে দিয়ে চলে যাচ্ছে সুহান লিখে দিয়ে চলে গেল গোবরে মার খাবে বঞ্চিত করলো কাকাদেরকে মেয়েদেরকে আরে মেয়েগুলি তোমার সন্তান না এরা তোমার সন্তান না তোমারই জন্ম না এরা আর ওরা পার্থক্য কি সবই তোমার ছেলে সন্তান অথবা কারোর মধ্যে কোনো পার্থক্য সূচিত করা যাবে না এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহে ওবার